শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে আর একটি প্রশ্ন তো নিয়ে এবার কার যে প্রশ্ন সেটা আছে তার কথার মিল হয়ে যায় বা তার সাপোর্ট করে তাহলে কি তাকে আমরা বেদাতি বলতে পারবো এই প্রশ্ন আপনার উপস্থাপন করা হয়েছিল শেখ মুহাম্মদ আল রাহিম তখন তিনি বলেছিলেন যে প্রশ্নের দুইটা অংশ রয়েছে তিনি বলেছেন যে না তাকে একটি মশালার কারণে তাকে বেদাতি বলে আখ্যায়িত করা যাবে না এবং তাকে বেদাতিও বলা যাবে না হম যদিও সে কোন একটা মশালার ক্ষেত্রে তাদের অনুসরণ করেছে বা তাদের সাথে তার কথা মিলে গিয়েছে তাকে আপনি বেদাতি বলতে পারেন না কারণ সার্বিক ভাবে তার কথা ওদের সাথে মিলছে না হ্যাঁ শুধু আংশিকভাবে ভাবে এই জন্য তাকে বেদাতি বলতে পারেন না যেরকম ভাবে আপনি বলতে পারেন না যে এই কোন ব্যক্তি যদি ইমাম আহমদের মাঝাব মানে হম কোন নির্দিষ্ট ক্ষেত্রে যদি ইমাম মালিকের সে মাজাব মেনে ফেলে তাহলে আপনি তাকে মালিকি বলতে পারেন না কারণ একটা মাসাল মাসালা মানার কারণে ভিন্ন একজনের তাকে অন অনুসারী বলতে পারেন না এরকম ভাবে কোন একজন যদি হানফি মাজামের মুক্তি যদি কোনো মাসালার ক্ষেত্রে ইমাম সাফির কোন কথা গ্রহণ করে থাকেন সেটা দরিদ্র শক্তিশালী হওয়ার কারণে তাকে যেরকম আপনি সাফি বলতে পারেন না শুধু একটা মাসালার কারণে এমনিভাবে এই একই অবস্থা এখানেও তাকে আপনি বেদাতি সরাসরি বলতে পারেন না তাকে বলতে পারেন না সে বেদাতিদের অনুসারী বরং আমরা বলবো যে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই রোগটা দিকে মানুষকে ডাকতেছেন যে কোন মার্শালের মধ্যে ভুল করে ফেলেছেন তাহলে তার এই ভুলটা সাধারণত আমরা মনে করব যে গবেষণার কারণে আর একজন গবেষক যদি কোনো ভুল করে হ্যাঁ তাহলে কমপক্ষে সেটা তো একটা নাকি পেয়ে যায় হম হ্যাঁ তাহলে আমরা তাকে কেন বেদাতি বলতে যাব। আর কিছুই হতে পারে না বিশেষ করে অনেক সময় এমন হতে পারে যে আপনি সেটা ভুল মনে করছেন আসলে সেটা ভুল নয় হুম কারণ অনেক মানুষ এমনও আছে যে যদি দেখেন কেউ তার কথার বিপরীত বলেছে হ্যাঁ তখন সে তাকে বলে যে সে গুলির উপর আসে তাকে পদ বস্ত মনে করে অথবা তাকে কাফের বলে দেয় এমন অনেক লোক আসে খুবের কারণে একটা কারণে যদি সে কাফের বলে যায় তো খারিজি থেকে আরো কঠিন হয়ে গেল কারণ খারেজিদের মাছার ছিল যে কবিরা গুণা করলে তারা কাফের বলে সাধারণ কোনো গুণার কারণে নয় তাইলে যদি সাধারণ কোনো গুণের কারণে কেউ কাউকে কাফের বলে দেয় তাহলে তো খারেজির চাইতে আরো মারাত্মক অবস্থানে পৌঁছে গেল অথচ খারিজিদের ব্যাপারে হম তাদের কাফের হওয়ার ব্যাপারে কিন্তু আরেকদের মধ্যে মতভেদ রয়েছে যে যাদের সাথে যেমন এসেছে বলেন যে তোমরা যদি নিষিদ্ধ যে বড় বড় গুণা আছে সেগুলো থেকে দূরে থাকতে পারো আপনি থেকে আরো কঠিন হয়ে গেলেন সুতরাং এই ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে কোন একটা সাধারণ গুণার কারণে কাউকে এরকম পদ বস্তু বলতে যাবো না তবে খেয়াল করতে হবে একজন মানুষ যদি ছোট গুণের বলে সন্দেহকে যে কোনো গুলির জন্য কাফের বলে দেন তাকে এই আদিসকে অবশ্যই ভয় পেতে হবে যে কুফরি মানুষের মধ্যে যে ব্যক্তি কোনো মুসলিম ভাইকে কাফের বলে ডাকে হম তাহলে সে তার দিকে এটা ফেরত আসবে যদি সে উপযুক্ত না হয় হ্যাঁ এটা কিন্তু রচনের কথা সুতরাং আমাদের ভয় পাওয়া দরকার যে আন্দাজে কাউকে কাফের বলতে চেষ্টা করবে না আমাদের দেশে কিছু আলেম এরকম রয়েছে যারা মানে পান থেকে চুন খুশলেই তারা আরেকজনকে কাফের বলে দেয় আলম আছে যিনি আমাদের দেশে যে কোনো কাউকে কাফের বলে দিয়েছেন কেউ হয়তো এখন বাকি নেই যাকে সে কাফের বলেন নেই যে কোন কারণে সে কাফের বলে দেয় তাকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদেরকে সধিকটা মেনে আমার তৌফিক দান করুন আলী আহম